আইসার আদিল্লাহ তালাহতে বর্ণিত নাবী সাল্লাল্লাহ আলাইসাল্লামকে যখনই দুটি জিনিসের একটি গ্রহণের স্বাধীনতা দেওয়া হতো তখন তিনি সহজটি গ্রহণ করতেন যদি তা গুন না হতো গুনাহ হতে তিনি অনেক দূরে অবস্থান করতেন নবী সাল্লাহ আলাইসাল্লাম নিজের ব্যাপারে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি তবে আল্লাহর রেখা লঙ্ঘন করা হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিশোধ নিতেন